নবম খণ্ড প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে তেইশে সেপ্টেম্বর আঠেরোশো তিরাশি শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন রাখাল মাস্টার রাম হাজরা প্রভৃতি ভক্তগণ উপস্থিত আছেন হাজরা মহাশয় বাহিরের বারান্দায় বসিয়া আছেন আজ রবিবার তেইশে সেপ্টেম্বর আঠারোশো ভাদ্র কৃষ্ণা সপ্তমী নিত্যগোপাল তারক প্রভৃতি ভক্তগণ রামের বাড়িতে থাকেন তিনি তাহাদের যত্ন করিয়া আছেন। রাখাল মাঝে মাঝে শ্রীযুক্ত অধর সেনের বাড়িতে গিয়া থাকেন নিত্যগোপাল সর্বদাইভাবে বিভোর তারকেরও অবস্থা অন্তর্মুখ তিনি লোকের সঙ্গে আজকাল বেশি কথা কন ঠাকুর এইবার নরেন্দ্রের কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ একজন ভক্তের প্রতি নরেন্দ্র তোমাকেও লাইক করে না মাস্টারের প্রতি কই অধরের বাড়ি নরেন্দ্র এলো না কেন একাধারে নরেন্দ্রের কত গুণ গাইতে বাজাতে লেখা পড়ায়। সেদিন কাপ্তেনের গাড়িতে এখান থেকে যাচ্ছিল কাপ্তেন অনেক করে বললে তার কাছে বসতে নরেন্দ্র ও ধারে গিয়ে বসল কাপ্তেনের দিকে ফিরে চেয়েও দেখলে না শুধু পাণ্ডিত্যে কি হবে সাধুন ভজন চাই ইঁ দেশের গৌরী পণ্ডিতও ছিল সাধকও ছিল শাক্ত সাধক মার ভাবে মাঝে উন্মত্ত হয়ে যেত মাঝে মাঝে বলত হারে রে রে নিরালম্ব লম্ব দরজনী কং জামি সারনাম তখন পণ্ডিতেরা কেঁচো হয়ে যেত আমিও আবিষ্ট হয়ে যেতুম আমার খাওয়া দেখে বলতো তুমি ভৈরবী নিয়ে সাধন করেছ একজন কর্তাভজা নিরাকারের ব্যাখ্যা করলে নিরাকার অর্থাৎ নীরের আকার গৌরী তাই শুনে মহারেগে গেল প্রথম প্রথম একটু গোঁড়া সাক্ত ছিল তুলসী দুটো কাঠি করে তুলতো ছুঁত না সকলের হাস্য তারপর বাড়ি গেল বাড়ি থেকে ফিরে এসে আর অমন করে নাই আমি একটি তুলসী গাছ কালীঘরের সম্মুখে পুঁতে ছিলাম মরে গেল পাঠাবলি যেখানে হয় সেখানে নাকি হয় না গৌরী বেশ সব ব্যাখ্যা করত ওই ব্যাখ্যা করতো এ শিষ্য ওই তোমার ইষ্ট আবার রাবণের দশমুণ্ড বলত দশ ইন্দ্রিয় তমগুণে কুম্ভকর্ণ রজগুণে রাবণ সত্যগুণে বিভীষণ তাই বিভীষণ রামকে লাভ করেছিল ঠাকুর মধ্যাহ্নে সেবার পর একটু বিশ্রাম করিতেছেন কলিকাতা হইতে রাম তারক অর্থাৎ শিবানন্দ প্রভৃতি ভক্তগণ আসিয়া উপস্থিত হইলেন ঠাকুরকে প্রণাম করিয়া তাহারা মেঝেতে বসিলেন মাস্টারও মেঝেতে বসিয়া আছেন রাম বলিতেছেন আমরা খোল বাজনা শিখিতেছি শ্রীরামকৃষ্ণ রামের প্রতি নিত্যগোপাল বাজাতে শিখেছে রাম না অমনি একটু সামান্য বাজাতে পারে শ্রীরামকৃষ্ণ তারক রাম সে অনেকটা পারবে শ্রীরামকৃষ্ণ তাহলে আর অত মুখ নিচু করে থাকবে না একটা দিকে খুব মন দিলে ঈশ্বরের দিকে তত থাকে না রাম আমি মনে করি আমি যে শিখছি কেবল সংকীর্তনের জন্য শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তুমি নাকি গান শিখেছ মাস্টার সহাস্যে আঙ্গে না অমনি উঁ আঁ করি শ্রীরামকৃষ্ণ তোমার ওটা অভ্যাস আছে থাকে তো বলো না আর কাজ নাই জ্ঞান বিচারে দেমা মা পাগল করে দেখো ওইটে আমার ঠিক ভাব হাজরা মহাশয় কারুকারু সম্বন্ধে ঘৃণা প্রকাশ করিতেন শ্রীরামকৃষ্ণ রামপ্রভৃতি ভক্তদের প্রতি ওদেশে একজনের বাড়ি প্রায় সর্বদাই গিয়ে থাকতাম তারা সমবয়সী তারা সেদিন এসেছিল এখানে দু তিন দিন ছিল তাদের মা ঐরূপ সকলকে ঘৃণা করত শেষে সেই মার পায়ের খিল কীরকম করে খুলে গেল আর পা পুঁচতে লাগল ঘরে এত পচাগন্ধ হল যে লোকে ঢুকতে পারতো না হাজরাকে তাই ওই কথা বলি কারুকে নিন্দা কর বেলা প্রায় চারটা হইল ঠাকুর ক্রমে মুখ প্রখ্যালনাদি করিবার জন্য ঝাউ তলায় গেলেন ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় শতরঞ্চ পাতা হইল সেখানে ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিয়া উপবেশন করিলেন রামপ্রভৃতি উপস্থিত আছেন শ্রীযুক্ত অধর সেন সুবর্ণ বণিক তাঁর বাড়িতে রাখা লন্নগ্রহণ করিয়াছেন বলিয়া রামবাবু কি বলিয়াছিলেন অধর পরম ভক্ত সেই সব কথা হইতেছে সুবর্ণবণিকদের মধ্যে কারুকারু স্বভাব একজন ভক্ত রহস্যভাবে বর্ণনা করিতেছেন আর ঠাকুর হাসিতেছেন তাহারা রুটি ঘণ্ট ভালবাসেন ব্যঞ্জন হোক আর না হোক তারা খুব সরেশ চাল খান আর জলযোগের মধ্যে ফল একটু খাওয়া যায় তারা বিলাতি আমরা ভালোবাসেন ইত্যাদি যদি বাড়িতে তত্ত্ব আসে ইলিশ মাছ সন্দেশ সেই তত্ত্ব আবার ওদের কুটুম্ব বাড়িতে যাবে সেই কুটুম্ব আবার সেই তত্ত্ব তাদের কুটুম্ব বাড়িতে পাঠাবে কাজে কাজেই একটা ইলিশ মাছ পনেরো কুড়ি ঘর ঘুরতে থাকে মেয়েরা সব কাজ করে তবে রান্নাটি উড়ে বামুনে রাধে। বাড়ি এক ঘন্টা এই রকম একটি উড়ে বামুন কখনো চার পাঁচ জায়গায় রাঁধে শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন নিজে কোনো মত প্রকাশ করিতেছেন না সন্ধ্যা হইল উঠানে উত্তর পশ্চিম কোণে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান ও সমাধিস্থ অনেকক্ষণ পরে বাহ্য জগতে মন আসিল ঠাকুরের কি আশ্চর্য অবস্থা আজকাল প্রায়ই সমাধিস্থ সামান্য উদ্দীপনে বাহ্য শূন্য হন ভক্তেরা যখন আসেন তখন একটু কথাবার্তা কন নচেত সর্বদাই অন্তর্মুখ পূজা জপাদি কর্ম আর করিতে পারেন না সমাধি সমাধিভঙ্গের পর দাঁড়াইয়া জগন্মাতার সহিত কথা কহিতেছেন বলিতেছেন মা পূজা গেল জব গেল দেখো মা যেন জড়ো করো না সেব্য সেবকভাবে রেখো মা যেন কথা কইতে পারি যেন তোমার নাম করতে পারি আর তোমার নামগুণ কীর্তন করব। গান করব মা আর শরীরে একটু বল দাও মা যেন আপনি একটু চলতে পারি যেখানে তোমার কথা হচ্ছে যেখানে তোমার ভক্তরা আছে সেই সব জায়গায় যেতে পারি শ্রী শ্রীরামকৃষ্ণ আজ সকালে কালীঘরে গিয়া শ্রী শ্রীপাদপদ্যে পুষ্পাঞ্জলি দিয়াছেন তিনি আবার জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন মা আজ সকালে তোমার চরণে দুটো ফুল দিলাম ভাবলাম বেশ হলো আবার বাহ্য পূজার দিকে মন যাচ্ছে তবে মা আবার এমন হলো কেন আবার জড়ের মতো কেন করে ফেলছো। ভাদ্র কৃষ্ণা সপ্তমী এখনো চন্দ্র উদয় হয় নাই রজনী তমসাচ্ছন্ন শ্রীরামকৃষ্ণ এখনও ভাবা বিষ্ট সেই অবস্থাতেই নিজের ঘরের ছোট খাটটিতে বসিলেন আবার জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন এইবার বুঝি ভক্তদের বিষয় মাকে কি বলিতেছেন ঈশান মুখোপাধ্যায়ের কথা বলিতেছেন ঈশান বলিয়াছিলেন আমি ভাটপাড়ায় গিয়া গায়ত্রীর পুরস্চরণ করিব শ্রীরামকৃষ্ণ তাকে বলিয়াছিলেন যে কলিকালে বেদমত চলে না জীবের অন্নগত প্রাণ আয়ু কম দেহবুদ্ধি বিষয়বুদ্ধি একেবারে যায় না তাই ঈশানকে মাতৃভাবে তন্ত্রমতে সাধন করিতে উপদেশ দিয়াছিলেন আর ঈশান বলেছিলেন যিনি ব্রহ্ম তিনিই মা তিনিই আদ্যাশক্তি ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন আবার গায়ত্রীর পুরস্চরণ এ চাল থেকে ও চালে লাফ এ ওকে ও কথা বলে দিলে আপনার মনে করছে আচ্ছা একটু পুরস্চরণ করবে মাস্টারের প্রতি আচ্ছা আমার এসব কি বাইয়ে না ভাবে মাস্টার অবাক হইয়া দেখিতেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগন্মাতার সঙ্গে এই রূপ কথা কহিতেছেন তিনি অবাক হইয়া দেখিতেছেন ঈশ্বর আমাদের অতি নিকটে বাহিরে আবার অন্তরে অতি নিকটে না হলে শ্রীরামকৃষ্ণ চুপি চুপি তাঁর সঙ্গে কেমন করে কথা করছেন